সমাধানো সৌতি ইস সে ভি আমা বিনা আমা বিনা হিমা ইনসানু হাদাল আসরিগ হামাল রুহা السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত দর্শক কাছে দূরে পৃথিবীর যেখান থেকে এই পিএস টিভি অনুষ্ঠান আপনারা দেখছেন সবাইকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আলকুরানের ওসিয়ত অনুষ্ঠানে আমি আল কোরআন এর ওসিয়ান্লা জাহাঙ্গীর আলোচনা করার চেষ্টা করবো কোরআন করিমে আল্লাহ ইসলামের মূল দিক নির্দেশনাগুলো নির্দেশ করে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছেন এর ভিতরে রয়েছে সুর আন আমের একশো একান্ন থেকে একশো তিপান্ন তিনটি আয়াতেন্লাহ করতেন বায় আনা রসুল্লাহ আলী আল্লাহাদ আয়াতাল এই তিন আয়াতের উপরে রসুল্লাহ সাল আলী আসসালাম আমাদের বেয়াত নিতেন তিনি বলতেন মানিহা ফাজরুহ আল্লাহ যদি কেউ এই তিন আয়াতের নির্দেশনাগুলো মেনে চলতে পারে তাহলে সে আল্লাহ কাছে পুরস্কার লাভ করবে আর যদি কেউ তা ভঙ্গ করে আর দুনিয়াতে জন্য শাস্তি পায় তাহলে দুনিয়ার শাস্তি তার পাপের ক্ষয় ক্ষমা করবে আর যদি এগুলো সে ভঙ্গ করে আর দুনিয়াতে শাস্তি না পায় তার বিষয়টা আল্লাহর উপরে সপোর্ট করা হবে ইমাম হাকেম হাদিস্টির আওয়াত করেছেন সহি বলেছেন ইমাম জাহাবি সহি বলেছেন সমান দর্শক এই তিন আয়াতে আল্লাহ তালা আমাদেরকে দশটা বিষয়ের ওসিয়ত করেছেন এই প্রেক্ষাপট জানার জন্য সুরা আনাম যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখি যে আরবের কাফেররা মহান আল্লাহ তালাকে মান্য করত। আমরা অনেকে মনে করি কাফেররা আল্লাহকে মানত না চিন্ত না আল্লাহর বিধান মানত না বিষয়টা পুরোপুরি সেরকম নয় আরবের কাফেররা আল্লাহ তাল্লাহার হুকুম মানত তারা আল্লাহর সরিয়াত মতো চলতো বলে নিজেদের মনে করত আল্লাহ তাল্লাহকে একমাত্র রব্বল আলমিন একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক বলে বিশ্বাস করত। তবে তাদের সমস্যা ছিল দুটো আর এই দুই সমস্যা থেকে তৃতীয় আরেকটা সমস্যার জন্ম নাই। প্রথম সমস্যা আরবের কাফিরগণ মূলত ইব্রাহিম আলি সালামের উম্মত ছিল ইব্রাহিম সালামের শরিয়া মতো তারা চলতো বলে নিজেদেরকে মনে করত। কালের আবর্তনে সময়ের চাকা যখন ঘুরতে থাকে আরবের কাফেররা নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে ইব্রাহিম আলী ইসালাম যেটা করেননি যেটা করার নির্দেশনা দেননি এইরকম অনেক কিছু তারা দিনের ভিতরে ঢুকানো শুরু করে দিল আর এই নতুন বিষয়গুলো যুক্তি দিয়ে অথবা পূর্বপুরুষদের অজুহাত দিয়ে যখন তারা করতে লাগলো তাদের ভিতরে আর নতুন বিষয়ে প্রবেশ করলো সেটা হলো শির সম্মানিত দর্শক সৌরা ভিতরে আল্লাহ তালা প্রথমে এই বিষয়গুলো উল্লেখ করেছেন তারা বিভিন্ন ভাবে দাবি করত আল্লাহ এই বিষয়টা হারাম করেছেন এই বিষয়টা হালাল করেছেন এই বিষয়ে নির্দেশ দিয়েছেন যেমন তারা বলতো তাদের যখন ফল ফসল হতো কিছু ফল তারা আল্লাহর জন্য নির্ধারণ করত আল্লাহর নামে মানত উৎসর্গ করত কিছু ফল কিছু ফসল কিছু গরু ছাগল তারা অন্যান্য আল্লাহর মাহবুব ইব্রাহিম ইসমাই তাদের মূর্তি বানিয়ে তাদের স্মৃতির জায়গায় নিয়ে তারা উৎসর্গ করত তারা দাবি করত এতে আল্লাহ খুশিহান এটা আল্লাহর বিধান কিছু পশুকে তারা ছেড়ে দিত কিছু পশু বলতো এটার পেটে যে বাচ্চা হবে এটা শুধু পুরুষেরা খেতে পারবে মেয়েদের জন্য খাওয়া এটা হারাম যদি মৃত হয় তাহলে সবার জন্যই হালাল হয়ে যাবে এই ধরনের অনেক কিছু নতুন বিষয় তারা উদ্ভাবন করেছিল সম্মানিত দর্শক এই নতুন বিষয়গুলো বুঝতে গেলে সহজে দু একটা উদাহরণ আমরা দিতে পারি আরবের কাফেররা হজ করত আল্লাহ তালার ইবাদত করত কিন্তু হজ করতে যে ইব্রাহিম আলি ইসলাম যে পদ্ধতি দিছিলেন সেই পদ্ধতির বাইরে নতুন নতুন পদ্ধতি তারা আবিষ্কার করে ফেললো যখন তারা তাওয়াফ করত তখন আল্লাহর জিকিরের আনন্দের নামে হাতে তালি দিত শীষ বাজাত তারা মনে করতো যে আমরা তো হারাম মাল খায় হারাম মালের পোশাক পরি কাজেই এই হারামের পোশাক নিয়ে বায়তুল্লায় যাওয়া এটা গরহিত কাজ এজন্য তারা বায়তুল্লায় যাওয়ার জন্য উলঙ্গ হয়ে তফ করার ব্যবস্থা করলো এইভাবে নিত্য নতুন বিষয়গুলো তারা দিনের নামে তৈরি করে আল্লাহর বিধান নামে তৈরি করে ধর্মের ভিতরে অনুপ্রবেশ ঘটালো আর ধর্মের ভিতরে নতুন বিষয় অনুপ্রবেশ ঘটানোর মাধ্যম দিয়ে আরেকটা বিষয়ে তাদের ভিতরে প্রবেশ করলো সেটা হলো শির ता प्रथम बल्ला भक्त मक्का शरीफ तक तरफुल्लारे चुमु खेत आस्ते आस्ते भक्त नामे तरफ तैरी हलो तिरियाते देख लो से देशे अनेक नबी अलिर मूर्ति रही है तरा चिंता करलो इसल नबी अल मूर्ति गोईतुल्लाखले আমরা বরকত পাবো বায়তুল্লাতে মূর্তি এনে রাখল এভাবেই দিনের নামেই আল্লাহর বিধান পালনের নামেই তারা দিনের ভিতরে বিভিন্ন বিষয় উদ্ভাবন করেছিল বিভিন্ন বিষয়ে অনুপ্রবেশ করিয়েছিল কোনোটাকে হারাম বলতো কোনোটাকে হালাল বলতো কোনোটাকে জরুরি বলতো আল্লাহ তালা তাই এই সকল বিষয় সোরা আনামের ভিতরে আলোচনা করে এগুলো খণ্ডন করে এরপরে আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলী আসাল্লামকে নির্দেশ দিলেন إسلام مول بشيطة تدرك تمجانية دو الله كيب لسن تمجانية دو الله تعالى بولن أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتلو ما حرم ربكم عليكم ألا تشكو به شيء وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق আল্লা করলেন আল্লাহ বললেন তোমরা যে শরীয় নামে দিনের নামে আল্লাহর বিধানের নামে নতুন নতুন বিষয় উদ্ভাবন করেছো এগুলো কোনটাই দিন নয় দিনের মূল বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কুল হে রসুল আপনি বলে দেন তাহলে তোমরা এসো আলাইকুম আমি তোমাদেরকে প্রথম বিষয় হলো তোমরা তার সাথে তোমাদের রবের সাথে আল্লাহর সাথে কিছুই শরিক করবে না পিতা মাতার প্রতি সর্বোত্তম ব্যবহার করবে এবং গোপন প্রকাশ্য কোন প্রকারের অশ্লীলতার নিকটবর্তী তোমরা হবে না আর তোমরা আল্লাহ যে প্রাণকে মানুষকে সম্মানিত করেছেন সেটাকে আইনানুক ব্যবস্থা ছাড়া কোনো মানুষকে তোমরা হত্যা করবে না আল্লাহ আল্লাহ তোমাদেরকে এই করলেন নির্দেশ দিলেন যেন তোমরা বুঝতে পারো অনুধাবন করতে পারো সম্মানিত দর্শক আসলে আল্লাহর দিনের ভিতরে আল্লাহর রসুল যিনি তার ইতে অনুসরণের বাইরে যখন কোন উম্মত নিত্য নতুন বিষয় উদ্ভাবন করতে থাকে দিনের ভিতরে রসুলের অনুসরণের বাইরে কিছু বিষয় থাকে যুক্তি দিয়ে দিয়ে দিয়ে। প্রমাণ যেটা করেননি সেটাকে নেয় যেটা করেছেন সেটা কোনো অজুহাত দিয়ে বাদ দিতে থাকে তখন তাদের ভিতরে তিনটে বিষয় দেখা যায় একটা হলো দিনের নামে সংস্কার বা বি দাঁত হলো দিনের যে মূল ভিত্তি তাওহিদ এক আল্লাহরে বাদত করা এটা থেকে তারা সরে যায় কারণ যুক্তি দরজা যখন খুলে দেয় যখন রসুলের পথ ছেড়ে দেয় যে রসুল হক ইব্রাহিম ইসমাইসালাম বা আমরা যখন আমাদের রসুল সালিগুলামের আবেগ দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে কিছু কিছু বিষয় দিনের নামে তৈরি করতে থাকব। তখন আরো দুটো বিষয় দেখা যাবে একটা হলো শির্ক অনুপবেশ করবে ভক্তির নামে যুক্তির নামে দিনের ভিতরে শির্ক ঢুকবে আর একটা হলো দিনটা অনুষ্ঠান সর্বস্ব আনুষ্ঠানিকতাই পরিণত হবে দিনের যে মূল চেতনা এটা ভুল হয়ে যাবে তাই আল্লাহ প্রথম আয়াতে পাঁচটা বিষয়ের ওসিয়ত করলেন এর পরের দুটো আয়াতে আরো পাঁচটা বিষয় করেছেন আমরা এই দশটা ওসিয়ত ক্রমান্বয়ে অনুধাবন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন আমিন সম্মানিত দর্শক আল্লাহর প্রথম ওসিয়ত হলো যে তোমরা শির করো শির আমরা বাংলা ভাষাবাসী মানুষেরা সিরকের অর্থ কিছুটা হলেও বুঝি কারণ বাংলা ভাষায় ব্যবহার করা হয় শরীকানা শরিক শরিক অর্থ আমরা বুঝি যিনি অংশীদার তাহলে সিরক অর্থ কি আল্লাহর সাথে সীরক করার অর্থ কি আল্লাহ তালা কোরআনকারিমে সীরকের অর্থ বারবারই বলেছেন কোরআন কেরিমের প্রথম নির্দেশনা আল্লাহ তালা প্রথম যে নির্দেশ কোরআনকারিমে দিয়েছেন সোরা ফাতেহাই আল্লাহ তালা অনেক নির্দেশনা দিয়েছেন আদেশ নিচের নয় সুরা বাকার প্রথম দিকে আল্লাহ বর্ণনা দিয়েছেন কেমন হবে কাফের আল্লাহ নির্দেশ এবং নিষেধ দিলেন তিনি মানব জাতি তোমরা এবাদত করো তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন তোমরা তার যোগ্য করে দিয়েছেন আর আসমানকে তোমাদের উপরে ছাদের মতো করে দিয়েছেন আসমান থেকে পানি বর্ষণ করেছেন আর তা দিয়ে তো ফল ফসল উৎপন্ন করেছেন তোমাদের যে হিসেবে কাজেই তোমরা সমকক্ষ কাউকে বানাবে না জেনে শুনে সম্মানিত দর্শক সময় হলো একটু বিরতিতে যাওয়ার আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন বিরতির পরে আমরা এ বিষয়ে আবার আলোচনা করবো আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ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 मुफ्ती इब्राहिम जहांगीर आलम जीवन बार्डा ज्ञान गर्भ आलोचनार मंच रविवार रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेल टी श्वजहान परिचालनारे सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद् तीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किताब बुल माराम मीन आदिल्लाकाम मध्यमे दर्शे हादीर सुव्यवस्था करकल के सुनारदर आम देखो बुलुगुल मारामकुम वरम वक्त সম্মানিত দর্শক বিরতির পরে ফিরে আসলাম আপনাদের কাছে সম্মানিত দর্শক আমরা শুরু করেছিলাম শির্ককে নিয়ে শির্কের পরিচয় কি যেটা আল্লাহ বললেন যে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য সেই রবের সাথে কাউকে তুলনীয় বানিও না সমকক্ষ বানিও নাহ বলছেন সবচেয়ে কঠিন পাপ সবচেয়ে জিনিস আল্লাহ রসুল কিছুকে সমকক্ষ তুলনীয় মনে করবে এটাই হলো সবচেয়ে সম্মানিত দর্শক তাহলে শির্ক হলো কোনো কিছুকে আল্লাহ তাল্লাহার সাথে তুলনীয় করা আমরা এখানে দেখছি যে আল্লাহ তাল্লা তার সৃষ্টি এবং তার ন্যাহামতের কথা মনে করে দিয়ে রুবুবি কথা মনে করে দিয়ে তার সমকক্ষ বানাতে করছেন। এর কারণ কি এর কারণ হলো আরবের এগুলো সব স্ব তারা স্বীকার করত এই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহই মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান থেকে পানি দেন আর কেউ দেন না আল্লাহ ফল ফসল উৎপন্ন করেন রিজিক দেন এগুলো সব স্বীকার করতো কিন্তু তারপরেও তারা ক্ষেত্রে কোনো কোন আল্লাহর মখলুক কে আল্লাহ আল্লাহর আল্লাহবুব আর এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা রয়েছে কোরআন করিমে আল্লাহ তালা বারবারই জানিয়েছেন যে আরবের কাফেররা আল্লাহর রুবুবিতে কোনো সিরিক করতো না আল্লাহ যে একমাত্র খালেক আল্লাহ একমাত্র মালেক সর্বশক্তিমান এটা তারা অন্তর্দে বিশ্বাস করত স্বীকার করত এজন্যই আল্লাহ আল্লাহ এই বিষয়গুলো উল্লেখ করে বলছেন তিনি যেহেতু মালিক তিনি যেহেতু বৃষ্টিদাতা তিনি আল্লাহর পাশাপাশি অন্যদের কেন এবাদত করো আল্লাহ তালা আনকের বিভিন্ন জায়গায় বিষয়গুলো বলেছেন আল্লাহালা বলছেন তুমি যদি তাদেরকে প্রশ্ন করো আরবের কাফেরদেরকে প্রশ্ন করো আসমান জমিন কে বানিয়েছে তারা এক ব্যাগকে স্বীকার করবে আল্লাহ একমাত্র আরবের মুশ্বে তোমাকে ভয় দেখায় যে তুমি আল্লাহর মাহবুব বান্দা যারা এটা মুর্শেকদের দাবি ছিল তারা কাদের উপাসনা পূজা করত। ইব্রাহিম ইসমাহ আল্লাহ সত্যকার আল্লাহ আল্লাহর সত্যি প্রিয় ছিলেন যার কথা কোরআন আল্লাহ বলেছেন সোহেব হাদিসে এসেছে যেরা আল্লাহর বড় অলি ছিলেন প্রিয় বান্দা ছিলেন আবেদ ছিলেন সোহলে ছিলেন তাদের কাছে মানুষ যেত তারা দোয়া দোয়া আল্লাহর কাছে দোয়া করেন আমাদের বৃষ্টি দেখ আল্লাহ তাদের দোয়ার বরকতে অনেক সময় দোয়া কবুল করে বিশ্বে দিতেন সন্তান দিতেন তাদের মৃত্যুর পরে তোমরা তো তাদের মাধ্যমেই তাদের কারণেই পেতে কাজেই তারা মৃত্যুবরণ করেছেন তাদের কি হয়েছে তাদের কবরে যাও তাদের কাছে অথবা তাদের মূর্তি বানিয়ে ঘরে রেখে দাও তাদেরকে সামনে রেখে আল্লাহর কাছে চাও এভাবে তাদেরকে মধ্যস্থ বানাতে বানাতে তাদের এবাদত শুরু করে দিল তারা লান অজ্ হবল তারা দাবি করত এরা আল্লাহ প্রিয় পাত্র এইভাবে তাদের দাবি ছিল যারা সত্যি প্রিয় পাত্র যারা আল্লাহর ফেরিস্তা আল্লাহর আম্বিয়ায় কেরাম যারা আল্লাহর আউলিয়ায় কেরাম প্রিয় তাদের মহব্বত করতে হবে তাদের শ্রদ্ধা করতে হবে কিন্তু তাদের শ্রদ্ধার নামে আবাদত করা যাবে না আল্লাহর জন্য যেটা পাওনা সেটা করা যাবে না তাদের জন্য দোয়া করতে হবে কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না তখন আরবের কাফেররা ভয় দেখাতো। যে আপনি যে এদের বিরুদ্ধে বলছেন তিনি কিন্তু বিরুদ্ধে বলতেন না তিনি বলতেন তাদের শ্রদ্ধা করো এবাদত একমাত্র আল্লাহর করো ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন স্তাই চাও শুধু আল্লাহর কাছে এবাদত করো আল্লাহ কিন্তু এটার অপব্যাখ্যা করে আরবের কাফেররা বলতো যে তুমি বলছো আল্লাহ ছাড়া তারা যাদের এবাদত করে তাদের বিষয়ে তোমাকে ভয় দেখাচ্ছে এরপরে আল্লাহ বললেন যে তুমি তাদেরকে কিছু প্রশ্ন করোহানি চেতনার পাশাপাশি তুমি যদি তাদেরকে বলো যে আসমান জমিন কে বানিয়েছে তারা এক ব্যাকে স্বীকার করবে যে আল্লাহ বানিয়েছেন বলেন এই যে তোমরা আল্লাহর পাশাপাশি যাদের এবাদত করছো দাবি করছো যারা ভালো আমার ক্ষতি করে দেবে ইন দর্রিন হুন্দর আল্লাহ যদি আমার কোন অমঙ্গল চান ক্ষতি চান অকল্যাণ চান তাহলে কি তোমাদের এই মাহবুদিরা সবাই মিলে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে অমঙ্গলকে ঠেকাতে পারে রাহমাতিন আল্লাহ যদি আমার কল্যাণ চান আমাকে দয়া করতে চান করুণা করতে চান তোমাদের এই যাদের এবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে তারা কি আল্লাহর করুণা ঠেকাতে পারে আরবের কাফেরা স্বীকার করতো না আল্লাহর সিদ্ধান্ত এদের মাধ্যমে এদের উপাসনা পূজা করলে এদেরকে ভক্তির নামে কিছু এবাদত করলে আল্লাহ খুশি হন আমরা আল্লাহর কাছ থেকে সহজেই আমাদের দাবি দেওয়া নিতে পারি অন্যত্র আল্লাহ তারা এক বাক্যে বলবে সবকিছু আল্লাহর অর্থাৎ আল্লাহ ছাড়া যে কোন রব আলমিনে রবনে রা তারা বিশ্বাস করতুকুল সকল কিছুর ক্ষমতা মালিকানা সার্বভৌমত্ব কার হাতে সর্বশক্তিমান কে যার ইচ্ছার বাইরে কেউ সাহায্য করতে পারে না আর যিনি সাহায্য করলে কেউ ঠেকাতে পারেনা তিনি কে তারা এক ব্যাকে স্বীকার করছে আর কেউ নয় এভাবে তারা স্বীকার করতো অন্যত্র আল্লাহ তালা বলছেন তারা এক বাক্যে বলবে আল্লাহ এভাবে তারা আল্লাহ তা আলা যে একমাত্র সষ্টা একমাত্র প্রতিপালক একমাত্র রব্বুল আলমিন সর্বশক্তিমান এগুলো বিশ্বাস করতো তারপরেও শিরিক করতো এই জন্যই আল্লাহালা এই প্রতিপালনের বিষয়টা উল্লেখ করে বলছেন কাউকে আল্লাহর সমকক্ষ করো না তারা কিন্তু করত আল্লাহর কাছে দোয়া করত আল্লাহর জন্য হজ করত আল্লাহর এবাদত করতো আল্লাহর জন্য কোরবানি করত আল্লাহর সন্তোষ অর্জনের জন্য বিভিন্ন নেক আমল তারা করতো তারপরেও তারা শিরিক করত সম্মানিত দর্শক তাহলে আমরা বুঝলাম যে আরবের কাফেররা আল্লাহ তাল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র রব্বুল আলামিন একমাত্র সর্বশক্তিমান সব বিশ্বাস করত তারা আল্লাহর এবাদত করত কিন্তু তারপরও তারা আল্লাহর সাথে শরিক করত এবাদতের পাশাপাশি এখন প্রশ্ন যে একমাত্র সর্বশক্তিমান রব্বুল আলমিন একমাত্র খালেক মালেক বানার পরও কেন এই শিরিক আল্লাহর এবাদতের পাশাপাশি কেন অন্যের এবাদত কোরআনকারিমে এই এজন্য আমরা দেখতে পাই আরবের কাফেরদের ভিতরে বেশ কিছু দলিল তারা পেশ করত কোরআন কেরমে আল্লাহ তাদের দলিল উল্লেখ করেছেন প্রথম বিষয় যেটা আমাদের বুঝতে হবে সম্মানিত দর্শক মানুষ কিন্তু পাওয়ার পরে ইমান পাওয়ার পরেই যায় একজন নাস্তিক কিন্তু করে না। যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী আল্লাহর রহমত পাওয়াই বিশ্বাসী আল্লাহ রহমত পাওয়ার জন্য মধ্যস্থ কল্পনা করে শিরকের ভিতরে নিপতিত হন আর এজন্যই যুগে যুগে শির্ক করেছে বিশ্বাসীরা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 السلام عليكم ورحمة الله وبركاته ورتل القران وانا افوح من في اعماقنا إنسان هذا العصر أهمل روحا ولم يعود في روحه إنسان पानी एकजुन त्रिश का मेटाते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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं प्लीज टी मानवतार समाधान डोनेशन जगत टी के समर्थन कर डोनेशन जगकाना बैंकोटी रोड बार्मिंग पोस्ट शर्टको जी फाइव टू एलो आई डी थ्री जिरो नाइन सिक्स थ्री फोर जीरो नम्बर